লা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বুল হাযিহি সাবীলি আদু ইলা আল্লাহি আলা বাসীরহ আনা মিনাল আনাসুবানি সম্মানিত পিস টিভি বাংলার দর্শক ও মণ্ডলী আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এ পর্যায়ে আলোচনা করব ইসলামী দাওয়াতে সফলতার স্বরূপ এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনা अपन सामने पेश करबल्लामा ताउिकी इल्लाल्लावक्ल तोम दावा क्ज करते गुखीन होते हैं किंतु ये बाधाएं किसपा हबना आगे बुझते जानते ये क्षटा अत्यंत गुरुत्वपूर्ण एवं अत्यंत सोबावर क्ष কল্যাণময় কাজ আমাকে এই কল্যাণকর কাজ করে যেতে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে উত্তম প্রতিদান পাওয়ার আশাই উদ্দেশ্য থাকবে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অনুভব করতে পারি আমরা যেন সন্তুষ্টি লাভ করতে পারি যখনই আমার সামনে বাধা আসবে সেই বাধাকে কখনো জটিল মনে করব না সর্বদা মনে রাখতে হবে যে এই দাওয়াতি কাজ প্রত্যেক নবী রাসুল করেছেন আমাদেরকেও করে যেতে হবে আল্লাহ রব আলিন বলছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাই আসসাল্লামকে লক্ষ্য করে কুল আলা বাসির। হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন আদু ইহ আমি আল্লাহর দিকে ডাকি আল্লাহির जाग्रत ज्ञान सहकारे आनाओ मनितनी अनुसारे जाना मुशरे मुश्रिक अंतर्भुक्त नई रसल्लासल्लम आल्लर रास्ते डाकतें सब चे बड़ो दायी आयात टी प्रमाण कर আর এই দাওয়াত দেওয়া কাজটা কোনো ছোটোখাটো কাজ নয় দাওয়াত দেওয়া কাজকে আমরা কখনো ছোটোখাটো ভাবব না বরং ছোটোখাটো ভাবার কোনো প্রশ্ন আসে না সম্মানিত দর্শক মণ্ডলী আজকে জাহেলি দাওয়াতে গোটা সমাজ পরিপূর্ণ এক্ষেত্রে আপনাকে মুখ খুলতে হবে এ দাওয়াতটি কখনো দেখা যায় কথার মাধ্যমে হয়ে থাকে যে কথা সরাসরি মানুষের সামনে আপনি বলতে পারবেন অথবা কোনো মিডিয়ার সামনে কোনো চ্যানেলের সামনে হক দাওয়াতটি আপনি পেশ করতে পারছেন অথবা কখন আপনি সেটা পেশ করছেন লিখনির মাধ্যমে এটা আপনি পারেন কখনো আপনি বই লিখছেন বই লেখার মাধ্যমে পেশ করলেন জাতির সামনে হক দাওয়াতটি কখন আপনি নিজের আচরণের মাধ্যমে একটি দাওয়াত মানুষের সামনে পেশ করতে পারেন আচরণের মাধ্যমে যে দাওয়াত দেওয়া যায় তার বাস্তব প্রমাণ আমরা পাই শহীদ বুখারি এবং মুসনে বর্ণিত হাদিস থেকে আল্লা রসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা কি ধরনের মানুষ ছিলেন কি ধরনের আচরণ তারা করতেন এটাই পেশ করেছিলেন নন মুসলিম অমুসলিম হিসাবে মুশ্রেক অবস্থায় আবু সুফিয়ান রজা আলাহ আনগো সামনে আবু সুফিয়ান রাজাল সেদিন রসুল্লাহ সাল্লা আলি আসসাল্লামের দাওয়াতটি পেশ করেছিলেন না সেদিন পেশ করেছিলেন আল্লাহ রসুলের চলা তার কথা সাহাবিদের আদর্শ তারা ধনী না গরিব তারা কি করে এ সমস্ত বিষয় শুধু পেশ করেছিলেন শাসকের সামনে আর সেই আচরণের কথা শুনে না দেখে শুধু শুনেছেন শোনা মাত্রই হিরাক্লিয়াসের মন্তব্য ছিল যে তাই হয়ে থাকে সেই কাজটি তো করছিলেন ইসা আলাইহ সাল্লা তুয়া সালাম শুধু মক্কা মদিনা নয় বরং আমার এই সিংহাসন পর্যন্ত মোহাম্মদ সাল্ল্লা একসময় অলঙ্কৃত করবেন সেই কথাও হিরাক্লাদ জানিয়ে দিলেন আবু কাছে তাহলে বোঝা যাচ্ছে যে আচরণের মাধ্যমেও দাওয়াত কাজ মানুষের কাছে পেশ করা যায় নিয়ম আর এই দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ীরা এবং সেই দায়ীদের অল্প সংখ্যক সমর্থকরা কখনো কখনো ভেঙে পড়েন কখনো পিছিয়ে যান বিভিন্ন কষ্ট আসার কারণে কিন্তু আমরা এই আলোচনায় নিয়ে আসার সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে ডাওয়াতি কাজে বাধা আসবে এটাই স্বাভাবিক দাওয়াতি কাজে হক প্রচারের ক্ষেত্রে আমার সামনে পাহাড় সম বাধা আসবে এ বাধাকে ডিঙ্গিয়ে আমাকে দাওয়াতি কাজ করেই যেতে হবে এই মন মানসিকতা তৈরি করেই আমাদেরকে সামনে চলার চেষ্টা করতে হবে এ বিষয়ে আগে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলতে চাই কোন দিকে আমি দাওয়াত দেব কি বিষয়ে আমি দাওয়াত দেব প্রথমে আমাকে সেটাই নির্ধারণ করতে হবে যদি এটা নির্ধারণ না করতে পারে আমি তাহলে আমার কষ্ট আমার সম্পূর্ণ শ্রম বৃথা চলে যাবে কারণ দাওয়াতটি আল্লাহর দিকে না হয়ে যদি অন্য কারো দিকে হয়ে থাকে তাহলে বিফলে যাবে কোন দিকে আমি দাওয়াত দিব সেটা রসুল্লাহ আলাইকে আল্লাহ দিয়ে বলছেন এই মর্মে আপনি পৌঁছে দিন কি পৌঁছিয়ে দিবেন মা উং যা নাজিল করা হয়েছে এলইকা আপনার প্রতি মিরব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে সেটা পৌঁছিয়ে দিন আমি দায়ী হিসাবে খুব দক্ষ ভালো আলোচক ভালো লেখক ভালো চিন্তাশীল ব্যক্তি ভিতরে বুদ্ধি আছে আমি খুব বড় বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি কিন্তু আমি প্রথমেই লক্ষ্য করব। আমি যার পক্ষে লিখবো যার পক্ষে বলবো যার পক্ষে আলোচনা করব। যেটা মানুষের সামনে পেশ করব। সেই জিনিসটা কি পেশ করছি মোহাম্মদুর রসল্লাহ সাল আলি আসাল্লামকে আল্লাহ রব্বুর আলমিন জানিয়ে দিলেন আপনি সেটাই পৌঁছে দিন যেটা আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে আপনি যদি এটা না করেন এটা যদি না পৌঁছে দিনের দায়িত্ব পালন করলেন না আল্লাহ রসুল দুইটি কথাই বললেন পৌঁছে দেওয়ার কথা আর এই দায়িত্ব না পালন করলে যে আপনি যে কি হবে সেটাও বলে দিলেন তৃতীয় আর একটি কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মানুষের এই বিপদ থেকে চাপ থেকে আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন দায়ের জন্য এখানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি ভয় পাব না আল্লাহর অস্তে আমি কাজ করছে আমার সামনে বাধা আসলেও আমি সেটাকে ডিঙ্গে সামনে এগিয়ে যাব আর আল্লাহ আমাকে রক্ষা করবেন মনে রাখতে হবে যেদিন আমার দাওয়াতি কাজের সময় পুরিয়ে যাবে সেদিন আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন সুতরাং এই ক্ষেত্রে আমি কখনো কৃপণতা করব না পিছিয়ে যাব না আর আল্লাহ আমার দ্বারা যতদিন দাওয়াতি কাজ নেবেন ততদিন আমাকে সামনে পথে চলতেই হবে কোনো সমস্যা হবে না হ্যাঁ কষ্ট হবে ধ্বজ ধারণ করতে হবে সৌরাতুল আসরের যে চারটি মৌলিক দিক ইনু ও হাত্রনা করা এবং পরস্পরে সবুরের দাওয়াত দিতে হবে আমি পরস্পরকে সবুর করার কথা বলবো দাওয়াত দেওয়ার কথা বলবো আমি দাওয়াতির কাজ থেকে কখনো পিছিয়ে যাব না সমানিত দর্শক মন্ডলী আমরা এই পর্যায়ে একটু সংক্ষিপ্তা আমাদের সাথে থাকুন আল্লাহ আপনার তফিক দান করুন আলোচনা আবার ফিরে আসছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিৎকুম আমি মোহাম্মদ বাদুদ্দান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকিত মহান পক্ষ থেকে মহানবির পথি নাজলি তো সর্বশ্রেষ্ঠ বাণী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 সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিরতির পরে আলোচনায় আবার ফিরে আসলাম যে বিষয় আমরা আলোচনা করছিলাম সেটা হলো দাওয়াত দিতে গিয়ে আমরা যেন পিছিয়ে না থাকি সেটাই আয়তে উল্লেখিত হয়েছে এবং বলা হয়েছে আমি কি পৌঁছিয়ে দেব সেটাকে নির্ধারণ করতে হবে আর বিষয় বলা হয়েছে ইল্লাম ফামা আপনি যদি এইটা পৌঁছিয়ে না দেন দায়িত্ব পালন করলেন না আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটাই পৌঁছে দিতে হবে সেটাই হল তাবলিক আর ওইটা যদি না করে থাকে তাহলে সেটা হবে না। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তাবলিক করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয়ে তাবলিক করতে হবে তাও আমাকে দিতে হবে এই মূলনীতি আগে নির্ধারণ করতে হবে অন্য কথা এখানে একটু লক্ষণীয় বিষয় হলো আন্নি আল্লা সাল্লাম বলছেন আমার পক্ষ থেকে পৌঁছে দাও দায়ী নিজে কোনো কথা তৈরি করে নিজে পৌঁছে দিতে পারবেন না অন্য আয়াতে আল্লাহ রব আলিন এই কাজের ভয় দেখিয়ে বলছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ নম্বর আল্লাহ বলছেন যদি তিনি কোনো কথা নিজের পক্ষ থেকে গ্রহণ করতেন লাপর তার ডান হাতটি ধরে নিতাম সোমবালা কতা নামিন হলো অতীন অতঃ্পর আমি তার গলাটি কেটে বিচ্ছিন্ন করে দিতাম খুব সতর্ক বাণী আল্লাহ রব্বুল্লা আলমিন মোহাম্মদ সাল আলহি আসাল্লামের ক্ষেত্রে স্পষ্টভাবে প্রদান করেছেন আমরা যারা দাওয়াতের কাজ করব যারা দায়ী হব তারা কখনোই কঠিন কালেও নিজের পক্ষ থেকে কোন গাল গল্প কোনো অসংলগ্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিতে পারি না দেবো না আমরা এটা সর্বাগ্রে স্মরণ রাখবো কোরআন এবং সহি সন্ন্যায় আমাদেরকে পৌঁছে দিতে হবে আর বিষয় স্মরণ রাখতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা দলিলটা অবলম্বন করব। দলিলটা অবলম্বন করে আমি এগিয়ে যাব আল্লাহ নিজেই বলছেন যে আদৌ ই আলাহ বাসির এ মহাম্মদ সাল্লাহাল্লাম আপনি বলুন যে আমি আল্লাহর দিকে ডাকি দলিল সহকারে জাগ্রত জ্ঞান ডাকবো না এখানেও স্পষ্ট যে দলিল সহ মানুষকে আহ্বান জানাতে হবে আল্লাহর পথে কিন্তু আজকে অনেক দাওয়াত সমাজে চলছে যে দাওয়াতের কোন ভিত্তি নেই এখানে বলা হয়েছে আল্লাহর দিকে অন্য আয় আল্লাহর আপনি আল্লাহর পথের দিকে ডাকুন সোরা হামিম সাজদা তেত্রিশ নম্বর আয়তে আল্লাহর আবুল্লাহ বলেন ওমান্লাহ অক আলা ইনী মিনাল মুসলিম ওই ব্যক্তির উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এবং নিজে ও আমিলা সৎ আমুল করে অকালা ইনী মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলিমদের মধ্যে একজন একজন মুসলিম ব্যক্তির অন্যতম কাজ হবে নিজে যেমন আল্লাহর দিকে মানুষকে ডাকবে নিজে আমুল করবে এবং বলবে আমি একজন মুসলিম যিনি দায়ী হবেন তাকে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে সেই সাথে সাথে নিজের মধ্যেও সেই আমলটি থাকতে হবে আল্লাহ রা যে কাজটা করবে না সে কাজটা বলো না খাবরা কাবুরা মান্লাহ এটা আল্লাহর নিকটে অত্যন্ত গর্ভিত কাজ এই আল্লাহ অত্যন্ত রাগান নিতে হন তাহলে ইসলাম যেটা বলছে যে নিজেকে আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী দাওয়াত দিতে হবে দলিল সহকারে এবং ওই দাওয়াতটি যেন আমার মধ্যে থাকে মানুষকে ডাকতে হবে আল্লাহর পথের দিকে আল্লাহর দিকে সেটা একটা পথ সেই পথের দিকেই ডাকতে হবে সেই পথটা হলো আল্লাহর পথ অন্য কারো পথ নাই আমি বলছি দায় এল আল্লাহ আল্লাহর দিকে ডাকছি কিন্তু পথটা কোন পথ সেই পথটা কিন্তু আল্লাহ না পথ নয় দ্বিতীয় খন্ডের এক হাজার বর্ণিত হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে এক শ্রেণীর দায়ী অ্যাক্সিডেন্ট আলেম মানুষকে আহ্বান করবে মানা যাবা ফিহা। যেই তাদের দিকে তাদের ডাকে সাড়া দিবে তারাই তাকে জাহার নামে নিক্ষেপ করবে স্পষ্ট এখানে বোখার এবার মুস্তেমের হাদিস দ্বারা প্রমাণিত হলো দায়ী অনেক থাকবে কিন্তু তারা কোন দিকে ডাকবে তারা তো জাহান নামের পথের দিকে ডাকবে আমাকে ডাকতে হবে আমি দায়ী আমার সফলতা আসবে কিভাবে সেটা হলো रसल आल्लम जे व्यक्ति आल्ला दिखे मानस के डाक आहवान करना লাহু আজরু মিস্তু ফাইলি তার নেকি অতটুকু হবে এই দাওয়াত যে যে আমল করবে আল্লাহ আকবর আল্লা রসুল বলতে চাচ্ছেন যে কেউ যদি দাওয়াতে কাজ করে আরে এই যে যত মানুষ আমল করবে সমস্ত মানুষের আমল যত নেকি হবে সমস্ত নেকি তাকে দেওয়া হবে অলাময়ন কুস দেহিম সৈয়া কিন্তু তাদের আমুলের নেকি কখনো কম করা হবে না কম দেওয়া হবে না বন্ধুরা আবার আমরা সব সময় হকের কথা বলে যাব। তাহলে এই নেকিটা পেয়ে যাব। আমি যদি একটা আমুলের কথাও বলি আর এই আমুলটি যত মানুষ করবে কেমত পর্যন্ত সমস্ত মানুষ আমুল করে যত নেকি পাবে আমি শুধু বলার কারণেই তত নেকি পাবো কিন্তু তাদের নেকি আবার কম করা হবে না সেই সাথে মনে রাখতে হবে এটা যে ব্যক্তি ভ্রষ্ট পাপের দিকে মানুষকে ডাকবে আর এই দাওয়াত অনুযায়ী যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে যত পাপ হবে তাদের সমস্ত পাপের ভার আমার উপরে আসবে তবে তাদের পাপ কম করা হবে না শশা পাপ শশা লোকের ঘাড়েই থাকবে কিন্তু আমি সমস্ত মানুষের যত পাপ সে পাপটা আমি ঘরে নিলাম পৃথিবীতে বহু কাজ এক জায়গাতে কোনো সমাজে কোনো এলাকায় কোনোদিন যাত্রা হয়নি কিন্তু কোনো ব্যক্তির উদ্যোগে কাজটা চালু হলো আর এর সাথে জড়িত হয়ে যত পাপ হবে যত মানুষের যত বছর ধরে চালু থাকবে সমস্ত লোকের পাপ যা হবে সেই পাপের পুরোটি পাপ তার উপরে চাপানো হবে কিন্তু এই সমস্ত মানুষের পাপ কম করা হবে না সুতরাং খেয়াল রাখতে হবে দাওয়াতি কাজ করতে গিয়ে আমি যেন কখনো কখনোই হক ছাড়া না বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে যা কুরআ সন্না সমর্থিত নয় আজকে আমরা অনেক ব্যক্তি রয়েছে যারা কোরআন বাদ দিয়ে অন্য কাজে মানুষকে তার দিকে সংগঠিত আর একটা হাদিসে বলছেন যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করবে সে ব্যক্তি জাহান নামের হবে ওয়াইন সামা যদিও সে সিয়াম পালন করে ও সাল্লাহ যদিও সে সালাত মনে করে ওই ব্যক্তি হাজিসটি তিরমিজি এবং আহমদের সহি আল্লা বলছেন ওই ব্যক্তি অবশ্যই জাহান নামের দলভুক্ত হবে যে ব্যক্তি জাহেলিয়াতের দাওয়াতের দিকে মানুষকে আহ্বান করবে নাজুবিল্লা আমরা কখনো জাহিলিয়াতের দাওয়াতের দিকে মানুষকে কখনোই আহ্বান জানাবো না বা কোনো ব্যক্তির থিউরি বা কোনো আলেমের দেওয়া থিউরির দিকে আহ্বান জানাবো না আমার গাইড বুক হবো কোনটা পবিত্র কোরআন এবং সেই হাদিস এই দুইটা হবে আমাদের চলার পথ অন্য কোনো পথ হবে না এই দিকেই মানুষকে আহ্বান জানাবো আপনি যদি বিশ্লেষণ করতে যান সমাজে অনেক দাওয়াত চালু আছে এবং বহু বহু ইসলামী দল রয়েছে প্রত্যেকটা দলের কিন্তু আলাদা আলাদা নীতি রয়েছে সেই নীতির দিকে ডাকছে কি ওই কোরআন এবং সই সন্ন্যাক খুলে সেই দিকে দাওয়াত দেয় না বিভিন্ন কৌশলে বিভিন্ন মার প্যাঁচে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে নিজ নিজ পথের দিকে আগানো হচ্ছে নিজ নিজ দলের দিকে নিজ নিজ থিউরির দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে অল্প কিছু সংখ্যক মানুষ আল্লাহর পথের দিকে দাওয়াত দিচ্ছে আমরা সেই কাজটি করে যাব আল্লাহ আমাদের তহফিক দান করুন আল্লাহ মামিন সুমান আকাল্লাহ আহমদিকা আজ তক ফিরকা আসসালামাইকুম বরহমাত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 जकत पे अल बैंक শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান मानवतार समाधान